আমরা সহি হাজির শুনে আসছিলাম সব ধরনের লোককে আল্লাহ তাল আরো শুনি সায় দান করবেন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 এবং কোনো দিন ঝগড়া করে আলাদা হননি আলাদা হয়েছেন বাস্তব কাজের কারণে কিন্তু ঝগড়া করে আলাদা হননি কন্টিনিউ করেছেন এই সম্পর্কটা কোনো দিন উঠানামা করেনি যে একবার খুব মহব্বত একবার এমন মহব্বত হয়ে গেছে তারপরে মোহব্বত এমন ছুটা ছুটে গেছে আর নাই ওই মোহব্বত কোন কাজ লাগবে না যে মহব্বত থেকে গেছে নষ্ট হয়নি কেননা আল্লাহর আসতে মহব্বত করেছেন সেই মহব্বতকারীগণ আল্লাহর কাছে নিচে সাহা পাবেন আল্লাহর ওয়াস্তি মহব্বত করা এটা অনেক বড় একটা আমল্ একটি হাদিস রসুল্লাফুমুমের হাদিস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 সম্পর্ক খারাপ হয়ে যাবে দেই কিছু না আমি আল্লাহর ওয়াসে দেবো মসজিদের কাজের জন্য আসতে দেওয়া ফাইন আরেক দল আসক যাত্রা গানের আয়োজন করবে আপনার কাছে পয়সার জন্য এসছে এখন দেবেন দেবেন না এখানে মানা করতে হবে আল্লাহ না দেব না এখানে আমি দেব না এটা নাজাজ কাজ হবে গুনা হবে সেখানে যদি দেন যে না দেই একটু না হলে তা আওয়া খামাখা সম্পর্ক দূর হয়ে যায় কি মনে করবে বখিল মনে করবে এখানে বকুল মানে করলো করুক আপনি দেবেন না কারণ এখানে মনকার হবে এখানে মানা করা হয়েছে আল্লাহর ওয়াস্তে মানা করতে হয়েছে আল্লাহর জন্য মানা করতে হয়েছে এখন আরেকটি হাদিসের দিকে আমরা যাই শাহী হাদিফ সেটা মুসনদ আহমদে বর্ণিত হয়েছে আল্লাহর রাস্তায় আল্লাহর ওয়াস্তে একজন আরেকজনকে মহব্বত করলে এর এত ফায়দা হাদিফ কুদ্শীতে আল্লাহ তাল্লা সাত করলেন সাক্ষাত মহাব্বাতি লীল মোতাহাবিনা ফিয়া যারা আমার উদ্দেশ্যে আমার কারণে একজন মুসলমান আরেকজন মুসলমানকে মোহাব্বত করে আমার কারণে করে তাদের প্রতি আমার মহব্বত লাজেম হয়ে যায় ওয়াজিব হয়ে যায় এখানে আপনারা অনেকে এসেছেন আমরা একে অপরকে পছন্দ করি মহাব্বত করি আমাদের মধ্যে কোনো স্বার্থের লেনদেন আল্লাহরও আসছে আপনি মুসলমান আমি মুসলমান আমরা একে অপরকে এই কারণে মোহাব্বত করব এবং এই মহাব্বতটা যত বাড়বে তত আল্লাহ তালার মহব্বত আমাদের প্রতি অবধারিত হয়ে যাবে ও হাক মোহাব্বি লীলমুতওয়া সেলিনা ফিয়া আর যারা একে অপরের সাথে সম্পর্ক রাখে জুড়ে রাখে আল্লাহরও আসছে আল্লাহকে খুশি করার জন্যে সম্পর্কটা রাখে নষ্ট করে না আপনার সঙ্গে আমার সম্পর্ক না রাখলে ক্ষতি কি হবে যদি একই এলাকায় থাকি কোনো লেনদেন নাই আত্মীয়তা নাই দেখলে সালাম দিতে হবে হাত মোসাফা করতে হবে দরকার কিনা করলে তো চলে কিন্তু আমি কেন করব। যে আমি সালাম দেওয়ার মধ্যে স্বাব আছে মোসাফা করার মধ্যে স্বাব আছে আপনি একজন মুসলমান আপনাদের এতটুকু মহব্বত করে ওয়েলকাম করা সালাম দেওয়া মুসকি হাসি দেওয়া কেমন আছেন ভাই দেখা হয়েছিল পৃষ্টিপিতে আমরা দশ দিন বারো দিন বিশ দিন পঁচিশ দিন একসঙ্গে ছিলাম অনেকদিন পর দেখা হলো আপনি তাকে জড়িয়ে ধরলেন কেমন আছেন আপনি এই যে মহব্বতে প্রকাশ করলেন সে তো আপনার আত্মীয় না কেন মহব্বত করছেন আর কোনো স্বার্থ আছে এখানে আল্লাহর এই যে আল্লাহর আস্তে মহব্বত করা এবং এটা কন্টিনিউ করা ধরে রাখা মোতওয়াসেল এই সম্পর্কে খানিক মহব্বত ছিল পরে মোহব্বত চলে গেছে আর যোগাযোগ নেই আর কোনো দেখা হলেও আর এত গুরুত্ব দেয় না না মোতওয়াসেল কন্টিনিউ করে আল্লাহর উদ্দেশ্যে তার জন্য আল্লাহ তালার মোহাব্বত অবধারিত হয়ে যায় ও হাকাত মাহাব্বিলিল মু এরপরে আল্লাহ তালা বলেন যে আমার মহাব্বত তাদের জন্য অবধারিত হয় যারা আমার কারণেই একে অপরকে ভিজিট করে দেখাশাখা করতে যায় তার সঙ্গে দেখা করতে যায় কোনজন যদি এমন হয় উনি আরেক গ্রামে আছেন আপনি ওনার সঙ্গে একটু দেখা করতে গেলেন উদ্দেশ্য হচ্ছে যে তার সঙ্গে যে আপনার একটু মোহব্বত হয়েছে এটাকে ধরে রাখতে চান এবং তার জেয়ারাত করতে গেলে আল্লাহ তালার মহব্বত আপনার জন্য লাজেম হয়ে যাবে তাহলে এরকম দিনী ভাই ভালো মুসলমান এই কারণে মোহাবত করেছেন তার বাসায় গেলেন তার বাড়িতে গেলেন আরেক পাড়ায় আরেক গ্রামে আরেক থানায় এটা যদি যাওয়া হয় তাহলে আল্লাহ তালার মহব্বত আপনার প্রতি লাজেম হয়ে যাবে ও ফিয়া আর যারা একে অপরের প্রতি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 কিন্তু সেটা ফিসাবিল্লা কারণ শ্বশুরবাইতে আত্মীয়তা সম্পর্ক আছে আপনার ভাইকে দিয়েছেন তাতে স্বভাব পাবেন আত্মীয়তার সম্পর্ক আছে কিন্তু আরেক ভাইয়ের সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই শুধু তাকে দীনবাই হিসাবে মহাব্বত করেন এই জন্য তাকে দিয়েছেন এটা আপনার জন্য আল্লাহ আপনাকে মহাব্বত করাটা কোয়াজেব হয়ে গেল চিন্তা করেন তো যদি আল্লাহ আমাকে আপনাকে মহব্বত করেন আমার কত সৌভাগ্যের অধিকারী হব কি কাজ করলে আল্লাহর মহব্বত আসবে একে অপরকে মহব্বত করা ফি এই হাদিসটি এই মেসেজটাই এতক্ষণ আমাদেরকে দিল এরপরে আরেকটি হাদিস এসেছে এই বিষয় ইন আলিল্লাহামা আনীল ইয়ামিন আলা মানা বেরা মিন্নূর উজুহু মিন্নূর লাইসুবি আম্বিয়া আলা সুহাদা আলা যে আল্লাহ তালার জন্যে কেয়ামতের দিন কিছু ওনার খাস মজলিসের লোক থাকবে আল্লাহর পাশে যারা বসবেন পাশে বলতে আল্লাহ তালার আড়সের ডান পাশে এবং তাদের জন্য নূরের মেম্বার বানিয়ে দেওয়া হবে আমরা আরেক সেশানে শুনেছিলাম ন্যায় পরায়ণ শাসক ন্যায় বিচারককে আল্লাহ তালার আড়োসের ডান পাশে নুরের মেম্বার বানিয়ে দিবেন। এখানে আরেক গ্রুপের কথা হাজিস এসেছে যে তাদেরকে আল্লাহ তালা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 তিনি তাই বলে থাকেন ছিল अब्दुर रजाक अबू बकर मोहम्मद जकालिया जहांगीर आलमीटल्लाम कथा हादिसर इतिब क्रम विकास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 আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ দেখুন সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে আল্লাহ আল্লাহকে ভয় করমাত্র আল্লাহ পাক করতে পারে।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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে আলোচনা করছিলাম আল্লাহর ওয়াস্তে এক মমিন ভাই আরেক মমিন ভাইকে মোহাব্বত করা একটি বিশাল আমল এত বড় আমল এত আল্লাহর কাছে নিয়ে যায় তে আমতের দিন আর ডান পাশে নূরের মিম্বারের মধ্যে আল্লাহ তালা তাদেরকে পাশে বসিয়ে নেবেন এ বিষয়ে সর্বশেষ যে হাদিসটি ছিল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 ভালোবেসেছে লিবাজিল এই কারণেই তারা এত বড় শান এবং মর্তব্য পেয়েছে এই হাদিসটি আরেকটু বিস্তারিত এসেছে আরেকটি রেওয়ায়াতে আবু মালিক আল আশ আলী রাজি আল্লাহ আনহু তিনি বর্ণনা করেছেন এবং মুসাদ আহমদে হাদিসটি এসেছে তার সনদ হচ্ছে হাসান তের সরুল্লাহ সাল্লাম একদিন বললেন ইয়া হেলে শুনো এবং বোঝার চেষ্টা কর্লাল্লাহে ওয়ালা সুহাদা আল্লা তালার কিছু মমিন বান্দা আছেন যারা নবীও নন শহীদও নন কিন্তু তাদের মর্তবা এত বেশি ইয়াকবে ওয়ুহাদা আলামিম ও কোরবিহিম মিনাল্লা নবীরা এবং শহীদরা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 কারণটা ক্লিয়ার যে আল্লাহ তালা নবুতের সান দিয়েছেন আর ওনারা আল্লাহ শাহাদত বহন করেছেন আল্লাহ তালা কবুল করেছেন তারা আল্লাহ তালা প্রতি সন্তুষ্ট কিন্তু এদের সান তারা বুঝতে পারছেন না এই জন্য তাদের মনে প্রশ্ন এসেছে হাদিস শেষ হয়নি এখনও তিনি এই কথা বললেন এক বেদয়ুন ছিল সেখানে রাজ আলা আরব মিন কাসিয়া তিন নাস ও আলিয়া দি ইরানব সাল আলী ওসাল্লাম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 তাদের ব্যাপারটা নিয়ে আলোচনা করবেন তাহলে এই লোকগুলো সম্পর্কে তো আপনি আমাদেরকে ভালো করে বলেন তো ভালো করে বর্ণনা করে দিন তো এই লোকগুলো কারা দেখি আমরা তাদের দলভুক্ত হতে পারি কি না তার মনের কথা তাই আর কি নবীতে হতে পারবো না শহীদও কজনের ভাগ্যেজুট আছে কিন্তু সাধারণ মুসলমান থেকেও যদি এইরকম চান্স পাওয়া যায় একটু ভালো করে বোঝাই দেন কি কাজ করলে এই চান্স পাওয়া যাবে ফাসুরাওয়ঝী সাল আলী আরাবি। এই বেদুনটার প্রশ্ন শুনে নবী করিম সাল্লা খুব খুশি হলেন ভালোই করেছে মানুষের এরকম আগ্রহ থাকা দরকার এত সুন্দর কথা আসছে আলোকরা যদি ঘুমায় অথবা অমনোযোগী থাকে কোনো আগ্রহ দিয়ে না শুনে তাহলে এটা দুর্ভাগ্যের অধিকারী এরকম কথা মনোযোগ দিয়ে শুনতে হবে তিনি খুশি হয়ে গেলেন যে সাহাবি প্রশ্ন করলেন আরও ভালো করে জানার জন্য মনোযোগ দিয়ে শুনবেন ওনার প্রশ্নের কারণে বাকিরাও আরও ভালো করে এখন অ্যাটেনশন তাদের পাওয়া গেল এরপরে তিনি বর্ণনা করলেন তিনি বললেন হুম নাসুন মিন না ইন্স তারা মানুষের সিটি ফোটা লোকজন সঙ্গে এক দল এক গোত্রের কিছু না হুম আর হামুন আরিবা তারা বিভিন্ন কবিল বিভিন্ন এলাকার বিভিন্ন বংশের কোন বংশের রিলেশন আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক শ্বশুরবাড়ির সম্পর্ক কবিলার সম্পর্ক গোষ্ঠীর সম্পর্ক এগুলো কিছু নাই তাদের মধ্যে তারা বিভিন্ন জায়গা থেকে আসল লোকজন কিন্তু তাদের সম্পর্ক ভিত্তি কি তাহাবুফিল্লাহ ও তা সাফাও আল্লাহর ওয়াস্তে একে অপরকে মোহ্বত করেছে শুধু আল্লাহর ওয়াস্তে এবং একে অপরের জন্য খুব সিনসিয়ার হয়েছে একে অপরের জন্য কল্যাণকামী হয়েছে একে অপরের খুব মহব্বতের চর্চা করেছে আল্লাহ তালা এই সমস্ত লোকগুলোর জন্য কেয়ামত দিন নূরের মিম্বার বিছিয়ে দিবেন আরও সে ডান দিকে সেখানে তারা বসবেন ফৈয়াদ আল উজুহ আহম নূর আল্লাহ তালা তাদের চেহারাগুলোকে নুরানি করে দিবেন। নূরের চেহারা হয়ে গেছে ওয়া ফিয়াবাহ নূর তাদের কাপড়গুলো নূর দ্বারা নূরের পোশাক পরিয়ে দেবেন নূরের পোশাক পরলে আবার লজ্জাসস্থান দেখা দেবে না কিন্তু অটোমেটিক সিস্টেম থাকবে কাবার করে ফেলবে ইয়ফ যাউন না সুইয়ামল কেয়ামাতে ওয়ালা ইয়ফ যাউন অন্য লোকেরা কে আমাদের দিন সবাই অত্যন্ত প্রেশান থাকবে আল্লাহ আমার হিসাবে কি অবস্থা হবে আমার আমল নামার ডানাতে আসবে আমাকে যাহার নামে ফেলে দেবে কিনা এত চিন্তায় পরেশানিতে থাকবে ইয়া নাফসি ইয়ান আপসি করবে কিন্তু এই লোকগুলোর কোনো পরেশানি থাকবে না তারা নিশ্চিন্তে বসে থাকবে প্রশান্ত ভাবে বসে থাকবে কোনো আলাইহিম পরেশানি নেই এরা হচ্ছে আল্লাহ তালার ওয়ালি এদের কোনো ভয় থাকবে না তাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই আল্লাহর অসছে একে অপরকে দিনই ভাইকে মহব্বত করেছে তার কারণে আল্লাহ তালা কোন সান তাদের জন্য দিয়ে দিয়েছেন সুফহান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 যে নামাজ পড়তে পড়তে মানে পিছনে মুসল্লিরা আছে আর সামনে কাতার চলছে আর কি নামাজ পড়তে হয়তো রুকুর সময় বা সেচদার সময় মানে ওর সঙ্গে ধাক্কা লেগে যাচ্ছে তারপরে যখন নামাজ শেষ হয়ে গেল সালাম ফেরা পরে যার সঙ্গে ধাক্কা লেগে তার সঙ্গে সালাম বিনিময় করে এটা আর মানে মুসাফা করে আর কি এটা কি সঠিক না বেঠিক মুসাফা করা এটা একেবারে করতে হবে এরকম কোনো প্রয়োজন নেই কিন্তু কেউ যদি দিয়ে ফেলেছে। তাকে একটু বলা যে আমি খেয়াল করি নাই এই জন্য মোসাওয়া মানে এক্সকিউজ মিল এই একটা মেসেজ দিল যে আমাকে মাফ করে দিয়ে আমি খেয়াল করিনি ধাক্কা লেগে গেছে সেই জন্য যদি কেউ করে তাহলে এটা এমন আপত্তি করার কিছু নাই এটাই তো প্রশ্ন ছিল না কি অনেকে এটাকে মনে করে বেদাত এটা করা যাবে না আর এটা আল্লাহ রসুল থেকে প্রমাণিত না হাদিস থেকে ঠিক আছে মানে এটা নামাজের পরে করতে হবে এরকম কোনো হাদিস নেই এবং এটাকে নাজেম করে নেওয়া যেমন কোনো কোনো সময় দেখা মিশর বা কোনো কোনো এলাকায় সালাম ফিরিয়ে হাত মিলাবে কয়েকজনের সাথে ডানে বামে এরকম লাজেম প্র্যাকটিস করাটা বেদাত হয়ে যায় ঠিক তেমনি কিন্তু যদি কেউ অ্যাক্সিডেন্টালি লেগে যায় এবং পরে সে সবসময় কারণে একাধবার করে ফেলেছে আর তখনই বেদাত হয়ে যাবে এটা মনে না করলেও চলে বা হাত দিয়ে বলল যে সরি আমি খেয়াল করিনি মাথা লেগে গেছে এটা যদি কেউ বলে ক্লিয়ার করে দেয় তাতে আপত্তি নাই কিন্তু এইটা করতে হবে এরকম রসুম মনে করে নেওয়া এটা অ্যাভয়েড করা উচিত ড্যাস্ট্র দর্শক মন্ডলী আমাদের সময় শেষ হয়ে গেল আমরা এই আল্লাহ রসে মোহাবত করার আরেকটি সেশন আমরা নেবো ইনশাল্লাহ পরবর্তী সেশনে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে সেটা সোনার নিমন্ত্রণ থাকলো অবিল্লাহি তৌফিক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারাকাত আপনার আপনার পারে শূন্য এক এক ইউকে পাউন্ড তিন শূন্য এক আইসি কোড আই বিও বিজিবি বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিনেট পিস টিভি ডট মানবতার সমাধান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 সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে রলুমুল সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র ज्ञान रखा जरूरी जानते हम देखमुल कुरान और इसलामी आदर्श कल रत साढ़े आठ टेब सम्प्रचार सकाल सारे पिसाई